আমি কিভাবে বুঝবো যে ভাইয়ের প্রশ্ন ঠিক আছে রিয়া তো অবশ্যই খারাপ এবং রিয়া সিরক সিরকে আজগার কিন্তু এক সময় সিরকে পর্যায়ক্রমে শিরকে আকবারেও চলে যায় রিয়া মানে হলো মানে আমার ভিতরে গোপনে গোপনে এই আশা এই উদ্দেশ্য থাকা যে একটা জন্য করব পাশাপাশি মানুষও দেখুক এই জন্য দেখা গেছে যে যখন আমি একাকে নামাজ পড়ি তখন ভাষায় নামাজ পড়ি তখন পাঁচ মিনিটের মধ্যে দশ রাখাত বারো রকাত সব শেষ হয়ে যায় কিন্তু যখন অন্য জায়গায় আদায় করি যখন মানুষ দেখতেছে তখন মনে করি যে একটু আস্তে আস্তে আদায় করি মানুষ বুঝবে যে আমি খুব তাকু আস্তে আস্তে নামাজ পড়ি আবার দেখা গেল আমি একাকেই আল্লাহ আমি শেষ রাত্রিতে বা যে যেকোনো সময় আল্লাহর কাছে কান্দি না কিন্তু যখন মানুষের সামনে আসি তখন কানতে কানতে শেষ মানুষ মনে করবে এত বিরাট আল্লাহর অলি কি কান্দা কানতেছে আল্লাহর দরবারে মানে এভাবে মানুষকে দেখানোর যদি উদ্দেশ্য থাকে সেটাকে বলা হয় কারণে আমল নষ্ট হয়ে যায় রিয়ার রিয়া যদি থাকে সেটা আমল বরবাদ হয়ে যায় তিন জন ব্যক্তির কথা বলছেন কেমতার ময়দানে সবচেয়ে বড় আলেম বড় বড় আলেমদেরকে নিয়ে আসা হবে বড় বড় দান করবেন এই জন্য রিয়া আছে কিনা বুঝবেন কিভাবে এটা তো সহজে বোঝা যায় যে রিয়া আমার এই কাজের মধ্যে আমার আল্লাহ ছাড়া অন্য কোন উদ্দেশ্য আছে কিনা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নাকি আল্লাহ সন্তুষ্টিও উদ্দেশ্য পাশাপাশি অন্য উদ্দেশ্য আছে এটা তো নিজেই বুঝবো আরেকজনে বুঝার কোনো তবে চেষ্টা করতে হবে সব সময়। মানে এমন আমল থেকে এমন কাজ থেকে দূরে থাকার যাতে মানে আমার মধ্যে রিয়া তৈরি না হয় রিয়া তৈরি না হওয়ার জন্য সব সবসময় চেষ্টা করে যাইতে হবে এরপরে অনিচ্ছা সত্ত্বে যদি রিয়া হয় তো সেটা তো আল্লাহ সবান তালা মাফ করে দেবে